ورحمة الله الحمد لله. الحمد لله رب والصلاة والسلام على سيد أما بعد بالله من بسم الله الرحمن الرحيم বিসমল রহমান রহিমো মানু اذا ضربتم في سبيل الله فتباينوا ولا تقولن لمن القيل لكم السلام لست مؤمنا قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الرجل لاخي يا رب يسرح لي صدري وييسر لي امري واحلل عقدة সম্মানিত বায়েরা আজ আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করতে চাই যে বিষয়টির উপর আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই সে বিষয়টি হল কোন মুসলিম অপর কোনো মুসলিম বাইকের কাফের সাব্যস্ত করার ভয়াবহতা আজ আমি আপনাদের সামনে এই বিষয়টির উপর এই কারণে আলোচনা করতে চাই তার কারণ হলো আমাদের দেশের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে এক মুসলিম অপর মুসলিম বাইকে সাধারণ কারণে বলে ফেলে যে সে কাপের কাফের তুম কা খুবই খুবই তুচ্ছ কারণে এক মুসলিম অপর কোনো মুসলিম বাইকে কাপের সাব্যস্ত করতে বা কাফের বলতে দ্বিধা করে না তাই আমাদেরকে এই বিষয়টি অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে জানার দরকার যে এটি কত ভয়াবহ জিনিস আমরা যে একে অপরকে বলে ফেলি তাই আমি আপনাদের সামনে আজ কোরআন এবং সৈহাদিসের আলোকে এই বিষয়ে মোটামুটিভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিম ফিকেল্লা বি তাই আমি আপনাদের সামনে প্রথমে এই বিষয়ে প্রায় তিনটি চারটি পয়েন্টের উপর আলোচনা হবে কোন মুসলিম অপর কোনো মুসলিম বাইকে কাপের সাব্যস্ত করার সংজ্ঞাকে কাপের সাব্যস্ত করার সংজ্ঞা তারপরে দ্বিতীয় পয়েন্ট হবে যে কোনো মুসলিম অপর কোনো মুসলিম বাইকে কাপের সাব্যস্ত করার ভয়াবহতা আর তৃতীয় পয়েন্ট হবে কোনো মুসলিম অপর কোনো মুসলিম বাইকে কাকের সাব্যস্ত করার শর্ত আর চতুর্থ পয়েন্ট হবে কোনো মুসলিম অপর কোনো মুসলিমকে কাফের সাব্যস্ত করার বাধা সময় এই চারটি পয়েন্টের উপর আমি আপনাদের সামনে মোটামুটি আলোচনা করার চেষ্টা করবেন সামনে তাই আমরা প্রথমে তাই আমরা আসুন প্রথমে জানি যে এর সংজ্ঞা কি এর সংজ্ঞা হলো যে কাউকে কাফে সাব্যস্ত করার সংজ্ঞা হল যে কোন কথা কর্ম এবং বিশ্বাসের উপর করে এই সিদ্ধান্ত দেওয়া যে বিষয়টি কুফরি ব্যাপকভাবে অথবা কর্ম এবং বিশ্বাস ভিত্তি করে সিদ্ধান্ত দেওয়া যে বিষয়টি কুফরি নির্দিষ্টভাবে এখানে মানে ব্যাপকভাবে এবং নির্দিষ্টভাবে দুটি কথা এসেছে এই দুটি কথা মোটামুটি ব্যাখ্যা করা ভালো মনে করছি ব্যাপকভাবে যে কথাটি এখানে বলা হয়েছে সেটি হল যে যে মানে অনেক সময় এরকম বলতে পারেন যে তারা সকলেই কাফেন যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেমন খ্রিস্টান ধর্মে একটি মতবাদ আছে বা একটি বিশ্বাস আছে তাদের তারা বলে যে ইংলিশে আর এই বিশ্বাস ব্যাপকভাবে এরকম যারা হিন্দু হিন্দু ধর্মের যারা আমরা ব্যাপক ব্যাপকভাবে কাফের বলতে পারি তাদেরকে তারপর অগ্নি পূজারই এটাও ব্যাপকভাবে বলা যেতে পারে যারা পূজা করে তারা ব্যাপকভাবে কাফের। এখন বর্তমানে যদি দেখা যায় তাহলে কিছু কিছু নাস্তিক মুসলমানের গড়ে জন্মাইছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুল সালাহসলামকে গালি দেয় তো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাকে গালি দেয় তাকে নির্দিষ্টভাবে বলা যেতে পারে যে সে কাফের কারণ আল্লাহ তাহলে এটাও খুফ্রি তো এখন আমরা জানব যে কাউকে কাপের সাব্যস্ত করার ভয়াবহতা কি এ আল্লাহ আল্লাহতলা পবিত্র কোরআনে তোমরা যখন আল্লাহর পথে জিহাদে বের হবে তখন তোমরা ভালোভাবে পরীক্ষা করে নিবে এবং তোমাদেরকে কেউ সালাম দিলে কথা বলবে না যে তুমি তুমি মুসলিম নও আল্লাহ নারা মুজাহিদ যারা আল্লাহর পথে জিহাদের বের হয় তাদেরকে পরীক্ষা করে দিতে বলেছেন যে কাউকে এই ধরনের কথা না বলতে যে তুমি মমিন ন তুমি মুসলিম ন এখানে একটি কথা ফুটে উঠে আর সেটি হল যে মনে করেন যে কোন সংখ্যাগরিষ্ঠ মুসলিম মুজাহিম তার আল্লাহর পথে জিহাদে বের হয়েছে কাপেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তারা বের হয়েছে এর মধ্যে কোনো একজন কাপের সে নিজেকে রক্ষা করার জন্য সে হয়তো এরকম সালা কি করতে পারে সেই ধরনের কথা বলতে পারে সালাম দিয়ে বলতে পারে যে আমি মুসলিম বা সালাম দিতে পারে আল্লাহ আল্লাহতলা কি বলছেন আল্লাহ তালা বলছেন যে তোমরা ভালো করে পরীক্ষা করে নেব কেউ যদি সালাম যে তোমরা এই কথা বলবে না যে তুমি নমিন দাও তাহলে এইখানে আল্লাহ নিষেধ করেছেন যে কাউকে না করে শুধু শুধু কাকের ফতুয়া দাও এতে আল্লাহ তালা নিষেধ করছেন তো এরকম একটি ঘটনার কথা মনে পড়ে গেল আর সেটি হল এরকম যুদ্ধক্ষেত্রে এক সাহাবি যখন কাকেরদের সাথে যুদ্ধ চলছিল তখন ওই যুদ্ধ অস্থায় এক ব্যক্তি বলে এই ঘটনায় সে রসুলসালাহ সাহেবকে বললেন ইয়া রসুল্লাহ এরকম হয়ে গেছে তখন রসুল সাহা সাহেব বললেন তাকে ওই সাহাবিকে বললেন সে লাইল আহ্লাহ বলার পর কেন তুমি তাকে হত্যা করলে তখন ওই সাহাবি রসুল সাহাজ আমাকে বলতেছে তখন রসুল বললেন। তুমি কি তার কেয়ামতের দিন তোমার অ্যাগেনিস্টে তোমার বিরুদ্ধে এসে দাঁড়া তাহলে তুমি কি করবে তখন ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আপনি আমার জন্য দোয়া করেন আমার জন্য আপনার জন্য আমাকে ক্ষমা করে দেন কিন্তু রসুল সালাহাম ওই সাহাবির জন্য দোয়া করেন নাই তাহলে চিন্তা করেন যে বিষয়টি কত বড় সেন্সিটিভ কত বড় স্পর্শকাতর একটি বিষয় যে রসুল সালাহ তার জন্য দোয়া করেন নাই সে কামেদের সাথে যুদ্ধ করছে এর মধ্যে ওদের মধ্য থেকে একজন লোক লাইল আলম বলে ফেলার পর তাকে হত্যা করছে সে সাহাবি মনে করেছিল যে সে হয়তো মানে বয়েই বলেছে যে তাকে হত্যা করে ফেলবে এই কারণে সে বলেছে তারপর রসুল সালাহ তার প্রতি অসন্তুষ্ট এবং তার জন্য দোয়া করেন থেকে বোঝা যায় হাদিসটি বর্ণিত হয়েছে বোকারি এবং মুসলিম উত্তাফা কুনালাই রসুল সাহাম বলেন ইদ আল পাল আর রাজুল লিয়াকিহ বা যখন কোনো মুসলিম যখন কোন লোক অপর কোনো একজনের উপর এটি এটা চলে আসবে মনে করো একজন বললো আরেক অপর ব্যক্তিকে যে তুমি কাঁপেন সে যে ব্যক্তিকে কাফের বললো সেই ব্যক্তি আসলে কাঁপেন নাই কার নয় তাহলে ওই কার্ফের টি পর ফিরে তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট যে এই হাদিস দ্বারা বোঝা যায় এটি একটি খুবই ভয়াবহ বিষয় যে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে আলোকে এর আহ ভয়াবহতা জানলাম এখন আমরা জানবো আসলে সুন্না জামাতের মতামতকে এই ব্যাপারে সাইকুল ইসলাম ইমবে তাই নিয়া তিনি বলেন যে আহলে সুননাওয়াল জামাত তাদের বীরুদ্ধবাদীদেরকে কাপের বলেন না যদিও তাদের বিরুদ্ধবাদী তাদেরকে কাপের বলেন কারণ কাপের সাব্যস্ত করা শরিয়াতের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে সতর্কতা অবশ্যই বাঞ্ছনীয় যেমন কেউ আপনার ওপর মিথ্যারোপ করলে আপনি তার উপর মিথ্যারোপ করতে পারেন না অথবা কেউ আপনার উপর অথবা আপনার পরিবারের উপর অফিসার অথবা ব্যবিসার করলে আপনি অনুরূপ আচরণ ওই ব্যক্তির পরিবারের সাথে করতে ওই ব্যক্তির সাথে করতে পারেন না তাহলে আহলে সোনা ওয়াল জামাতের যে নীতি ওই নীতি তারা স্পষ্ট যে এরকম কাকের সাব্যস্ত করা নিষেধ সাধারণ কারণে এই জানলাম আমরা দ্বিতীয় পয়েন্ট এখন আমরা জানলাম তৃতীয় পয়েন্ট কাকের সাব্যস্ত করার শর্ত কি এখন আমরা জানবো কাপের সাব্যস্ত করার শর্ত সম্ভব এর মধ্যে প্রথম শর্ত হলো যে বিষয়টি মানে দলিল দ্বারা স্পষ্ট হতে হলে বিষয়টি কুফ্রি এবং অত লিপ্ত ব্যক্তি কাপের একটি দলিল দ্বারা স্পষ্ট হতে হবে এবং দ্বিতীয় সত্য হলো যে যে ব্যক্তি অতএিপ্ত আছে ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাতে লিপ্ত থাকবে ইচ্ছাকৃতভাবে হতে হবে ওই ব্যক্তির পক্ষ থেকে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে হতে হবে কিন্তু ওই ব্যক্তির কাছে যদি এই ব্যক্তি যদি অজ্ঞতা শুরু অথবা ভুল ক্রমে অথবা তার তাকে বাধ্য করানো হয় অথবা তার তার নিকট কোনো ভিন্ন ব্যাখ্যা আছে তাহলে ওই ভক্ত ব্যক্তি ওই ব্যক্তিকে কাকে সাব্যস্ত করা যাবে না এটা হলো দ্বিতীয় শর্ত আর তৃতীয় শর্ত হল যে কাউকে কাকে সাব্যস্ত করার পূর্বে ওই ব্যক্তির কাছে কোরআন এবং দলিল প্যাস করতে হল দলিল ব্যাস করার পরও যদি ওই ব্যক্তি দলিলকে দুচ্ছ মনে করে দলিলকে অস্বীকার করে তখন ওই ব্যক্তির উপর বিদ্যি কার্যকর হবেন আর এই ব্যাপারে কোরআনের দলিল হলো আল্লাহ তালা পবিত্র কোরআনের আদাব দেন না মানে আল্লাহ রসুল পাঠান তারপরেই ওই জাতিকে আদাব দেন এই গেল মানে তৃতীয় পয়েন্ট এখন আমরা জানব কাপের সাব্যস্ত করার বাধাসমূহ কাপের সাব্যস্ত করার পিছনে প্রায় পাঁচটি বাধা বাধা রয়েছে যদি পাঁচটি বাধার কোন একটি বাধা থাকে তাহলেও তাকে কাপের সাব্যস্ত করা যাবে না এর মধ্যে এর মধ্যে পাঁচটি বাদা হলো এক নাম্বার হলো অজ্ঞতা দুই নাম্বার হলো বুল করে তিন নাম্বার হলো বাদ্যকরণ চার নম্বর হল তাবিল বাঁচ নাম্বার হল তাকলি বা অন্ধ অনুসরণ এই পাঁচটি জিনিস যদি কারোর মধ্যে থাকে তাহলে কাউকে কাফের বলা যাবে না এর মধ্যে প্রথম হল অজ্ঞতা অজ্ঞতার ব্যাপারে একটি বুখারি এবং মুসলিমে একটি হাতিশে এসেছে রসুল আসলাম বলেন যে বাণী ইসরায়েলের এক খুব খারাপ ব্যক্তি ছিল যে মোঘস অবস্থা তার ছেলেদেরকে বললেন লক্ষ্য করে বললেন যে হ্যাঁ আমার ছেলেরা আমি যখন মৃত্যুবরণ করি তখন তোমরা আমাকে জ্বালিয়ে পড়িয়ে বাতাসের সাথে মিশিয়ে দিলেন সে যখন মৃত্যুবরণ করলো তার ছেলেরা অনুরোধ করলেন করার পরে আল্লাহ জমিনকে নির্দেশ দিলেন তার সমস্ত কিছু একত্রিত করার জন্য তারপর ওই ব্যক্তিকে আল্লাহ তারা জিজ্ঞেস করলেন তখন ওই ব্যক্তি বললেন ক্ষমা করে দিলেন এখানে এই ব্যক্তি সে দুটি স্পষ্ট জিনিসকে যেটা মানে ইমানের রুকুন আখেরা আখেরাতের প্রতি মানে সে কারণে দুটি জিনিসকে সে মানে অস্বীকার করেছিল মনে করেছিল আল্লাহ আখেরাত আল্লাহ যেভাবে ঠাকুর না কেন তাকে আল্লাহ ধরতে পারবে কিন্তু এই ব্যক্তি এই ব্যক্তি অজ্ঞতার কারণে সে কে অস্বীকার করেছিল সে মনে করেছিল যে আল্লাহ যদি আমি আর কে যদি জ্বালিয়ে পড়ে যায় তাহলে আল্লাহ আমাকে ধরতে পারবে না এটা খুশি তারপর আল্লাহ তাকে কারণ এই ক্ষেত্রে তার অজ্ঞতা ছিল তাহলে আল্লাহ তালা এই ক্ষেত্রে ক্ষমা করতে পারেন আর আমরা সাধারণ কারণে যদি বলি যে কাপে তাহলে এটা কি হবে এই গেল মানে কাফের সাব্যস্ত করার যে বাধা পাঁচটি বাধা তুলে প্রথম বাধা এখন আমরা জানবো দ্বিতীয় বাধা দ্বিতীয় বাধা মানে কেউ যদি না যেমন ধরুন মানে এক কোনো মুসলিম অপর কোনো কাকেরদের সাথে যুদ্ধ অবস্থা কাফেরকে কে হত্যা করতে গিয়ে মুসলিমকে হত্যা করে ফেললো সে ভুল করে করে ফেলছে এক্ষেত্রে তার উপর বিদ্যার কার্যকর না। আর এই ব্যাপারে পবিত্র কোরআনের দলিল হল আল্লাহ পবিত্র কোরআনে আমরা অথবা ভুল করে কিছু করি এর জন্য আমাদেরকে পক্রাও করবেন না তারপরে হাদিসে এসেছে রসুল সাহম বলেন ওই হাদিসটি বর্ণিত হয়েছে বোখারি এবং হাদিসটি বর্ণিত হয়েছে দ্বারাচুনে এবং ইব্দেমাতে রসুল সালাম বলেন ভুলে যাওয়া এবং ভুল করে কিছু করা তারপরে বাধ্যকরণকে ক্ষমা করে দিয়েছেন যে কাউকে বাধ্য করে কোনো কিছু করানো হয়েছে এই তিনটি জিনিসকে আল্লাহ তারা ক্ষমা করে দিয়েছেন দ্বিতীয় বাজার এখন আপনার দ্বিতীয় বাজার সেটি হলো বাধ্যকর যে কাউকে যদি বাধ্য করো বাধ্য করে কোনো কিছু করানো হয় তাহলে আল্লাহ তাহলে এই ক্ষেত্রে তাকে চাপের সাব্যস্ত করে দেবেন আর এই ক্ষেত্রে পবিত্র কুরানের দলিল হল আল্লাহ এক যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করার পরে আল্লাহকে অস্বীকার করলো কুফি করল তার উপর আপত্তিত হবে আল্লাহর আদাব তার ওপর আপতিত হবে আল্লাহর গজব এবং তার জন্য আছে যন্ত্রদায়ক শাস্তি কিন্তু তাকে যদি বাধ্য করানো হয় এবং তার অন্তরে হৃদয় তার হৃদয়ে বা অন্তরে ইমান অবিচল থাকে তাহলে এই ক্ষেত্রে আল্লাহ তারা ক্ষেত্রে কাউকে বাধ্য করানো হলে তার জন্য ক্ষমা আছে ইমান অবিচল থাকতে হবে এবং বাধ্য করার ক্ষেত্রে আরো কিছু শর্ত আছে যেমন যে ব্যক্তি তাকে বাধ্য করাচ্ছে ওই ব্যক্তি বাধ্য করাতে সক্ষম হতে হবে এবং যে ব্যক্তিকে বাধ্য করা হচ্ছে সে নিজেকে রক্ষা করতে অপারণ হতে হবে এবং যেই ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে এটা নিকটবর্তী হতে হবে এইগুলি আবার শর্ত আছে বাধ্য করান হবে তাহলেই এই বাধ্য করানোটা মানে প্রযোজ্য হবে বা এই শর্ত শর্তের মধ্যে পড়বে তো এখন আমরা জানব যে কাপের সাব্যস্ত করার পিছনে যে চতুর্থ বাধা চতুর্থ বাধা আর সেটি যে তাবিলেন মানে কারো ইচ্ছা ছিল যে মানে সঠিক তাবিল করা সঠিক ব্যাখ্যা করা কিন্তু মানে শব্দের ভিন্নতার কারণে বা আদিদানিক সঠিক জ্ঞান না থাকার কারণে সে সঠিক ব্যাখ্যা করা ইচ্ছা করার ইচ্ছা থাকার সত্য সেখ্যা মানে সুহিদ বুখারি পত হাতি ছিল রসুল সাল আসলাম বলেন ইন্ডামাল যা আবলের প্রতিফল নির্ভর করে নিয়াতে রকম কারণ তার ইচ্ছা তো ভালো ছিল কিন্তু সে ইচ্ছা থাকার সত্য সে সত্য ভুল করে সে অন্য কিছু ব্যাখ্যা করে ফেলছে এক্ষেত্রে তাকে কাগজ সাব্যস্ত করা যাবে না আর তাবিল দ্বিতীয় পাকা হল যে যারা মনে করেন ইসলামের শত্রু মানে এই যারা ইসলামকে অপব্যাখ্যা করার জন্য তারা তাবিল করে তাহলে ওই ধরনের তাবিল বা ব্যাখ্যা গ্রহণ করা যাবে যেমন দার্শনিক যে তাবিল ওইগুলি আবার গ্রহণ করা যাবে না কারণ তারা ইসলাম ইসলামের শত্রুতা পোষণ করার জন্য অনেক ব্যাখ্যা করে ইসলামকে মানে অস্বীকার করার জন্য তারা অনেক ব্যাখ্যা করেন এগুলো চতুর্থ বাধা এখন আমরা পঞ্চম বাঁধা পঞ্চম বাধাটি হল তাকলিফ বা অন্ধ অনুসরণ যে কোনো সাধারণ ব্যক্তি মনে করেন যে কোনো আলেমের তাকলিফ বা অন্ধ অনুসরণ করল এক্ষেত্রে ওই সাধারণ ব্যক্তিকে কাফের বলা যাবে না কারণ ওই সাধারণ ব্যক্তি সে তার কাছে যদি সঠিকটা আসে সে হয়তো সঠিকটা মানবেন কিন্তু মানে বিশ্বাস করতেছে তো ওই ক্ষেত্র তাকে কি করা যাবে আর মানে দরেই তাকে কাপের সাব্যস্ত করা যাবে না তো আমরা মোটামুটিভাবে এই ব্যাপারে এই কাপের সাব্যস্ত করার ভয়াবহতা সম্পর্কে মোটামুটিভাবে আমরা জানলাম এখন আমরা লাস্টের দিকে এর সারাংশ জানব এক সারাংশ হল যে সারাংশ হল আমরা প্রথমেই আমরা এর এই কোনো মুসলিম অপর কোনো মুসলিমকে কাপের সাব্যস্ত করা যেই যেই সংজ্ঞা সংজ্ঞা জানলাম যে সংজ্ঞার মধ্যে তিনটি আছে তিনটি বিষয় আছে কথা কর্ম এবং বিশ্বাস তারপর আমরা দ্বিতীয় পয়েন্টে জানলাম যে কাপে সাব্যস্ত করার ভয়াবহতা কোনো মুসলিমকে ভয়াবহতা কি তারপর তৃতীয় পয়েন্টে আমরা জানলাম যে কাফের সাব্যস্ত করা শর্ত যে শর্তগুলি অবশ্যই থাকতে হবে তারপর আমরা চতুর্থ পয়েন্টে জানো যে কাফের সাব্যস্ত করা বাধাসমূহ যে এই বাধা যদি থাকে তাহলেও কাকে কাপের সাব্যস্ত করা যাবে না তাই আল্লাহর কাছে দোয়া করি আমাদের সমাজে এই যে মানে পাইকারি দল এক অপরকে কাফের বলা চলছে এর থেকে যেন আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং আমরা যেন সঠিক জ্ঞান অর্জন করে কোরআন এবং সহি হাদির বৃত্তি আমল করতে পারি এই আশা ব্যক্ত রেখে আমি আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম অমা আলাই না বালাক সুবাহা কাল্লাহান দিঘা আর সাদুাল্লাহ বিলাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাত